আবু হুরেরা রদিল তালাহন থেকে বর্ণনা করেন যে নাবি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন কেউ যেন ফুফু ও তার ভাতিজিকে এবং খালা এবং তার বঞ্জিকে একত্রে বিয়ে না করে